আমরা নিজের আলোচনা করছিলাম কবিরাগুনা নিয়ে কারণ কবিরাগুনা থেকে আল্লাহ সুফান করেছেন রসুল সাল্লাহ নিষেধ করেছেন রসুল সালাম নিজে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 আমার মতো প্রধান বিচারপতির প্রধান বিচারপতির পদে দিলাম কেন আপনি এই পদে থাকবেন না কেন আপনার দরকার নাই আল্লাহ বললেন খালিফতুল মুস্তিমিন এক বছর পূর্ণ করলাম জন মানুষ অভিযোগ নিয়ে আসে নাই একটা মামলা হয় নাই চিফ জাস্টিস হে উমার হে খতের পুত্র উমার রাধি আল্লাহ বলুন কেন এক বছরেও দুইটি মানুষ অভিযোগ নিয়ে আসলো না কারণটা কি মনে খত্তি আল্লাহ ঐতিহাসিক ঐতিহাসিক মূল্যায়ন করেছিলেন মুসলিম সাম্রাজ্যের আর মুসলমানদের তিনি যে কয়টি কথা বলেছেন এর মধ্যে অন্যতম ছিল যে এই রাষ্ট্রে একজন আরেকজনের সাথে মামলায় মুকদ্দমায় ঝগড়ায় বিবাদে লিপ্ত হয় না কারণ এক নাম্বার এদের জীবন আদর্শের মূল ভিত্তির নাম হলো কোরআন তাদের জীবন জীবনযাত্রা পরিচালনার মূল ভিত্তির নাম হলো কোরআন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 কেন তারা মামলা নিয়ে আসবে প্রত্যেকে জানে সীমানার অতিক্রম করে না কার কারো হস্তক্ষেপ করে না ঐতিহাসিক বর্ণনায় রয়েছে। এই যে গুণগুলো এর অন্যতম কারণ ছিল যেটা কবিরা গুণা করত না সবাই কবিরা গুণা সম্পর্কে জানতো কেউই কবিরা গুণা করত শুধু তাই না ইবনেকাসির এর বর্ণনায় विदायक सुंदर घटना उल्लेख कर प्रत्येके हस्तक्षेप करेता क्या बागान जमी कमी चाष करते गन करते गुप्त दन पा गो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 কত ভাবে ফতুয়া দিয়ে ঘুরাইয়া নিজের পক্ষে বরং উল্টু মামলা হতো দাবি আদায়ের জন্য আর এখানে লাপত্তির জন্যে তারা একজন আরেকজনকে বলছেন আমি মালিক নই তুমি মালিক সে বলে তুমি মালিক আমি মালিক নই তুমি মালিক প্রত্যেকেই তুমি মালিক বলছে নিজেকে মালিক বলছেন এটা ছিল আদর্শ সমাজ সমাজবাদীনাতুল মনাবরার কারণ ছিল তারা কবিরাগুনায় লিপ্ত ছিল না আজও যদি কবিরাগুনিপ্ত কবিরাগুনা থেকে মুক্ত একটি সমাজ একটি পরিবার একটি দেশ আর জাতি হয় ওর আদর্শ হবে বন্ধুগণ আর এই জন্যে আমরা যাতে সবাই আদর্শ হতে পারি এই জন্যই আমাদের আয়োজন এবং উদ্যোগান আমাদের সকলকে কবুল করেন আমি বন্ধুগণ আজকে একটি কবিরা গোনা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো নামে আকাশ আর জমিনের সবকিছুর মালিক একক ভাবে সবকিছুর মালিক সবকিছুর স্রষ্টা সবকিছুর কর্তা তারই নামে সবকিছু হবে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 একটি হল গরু ছাগল ভেড়া যারা প্রাণী যাদেরকে আমাদের জন্য তবে আরেকটি বিষয় হলো সকল ব্যাপারে আল্লাহনার নাম নেয়া কারণ তিনি সব কিছুর মালিক আল্লাহতালার নাম নিয়ে যদি কিছু না করা হয় তাহলে সবকিছুই রাহমানিম আল্লাহ তার নিজের নাম দয়াময় মেহরবান আল্লাহর নামে শুরু করেছেন তবে সুরার একশো সুরার প্রত্যেকটি নাজি শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম একটি সুরাতে নাই তার নাম আর তাওবা কিন্তু একশো চোদ্দটি সুরার জন্য একশো বার বিসমিল্লাহ রহমান রাহিম থাকা উচিত বিবেকের কমন সেন্সে আমরা কমন সেন্সে আল্লাহ একশো চোদ্দটি সুরা একটি সুরাতে বল নাই কিন্তু গণনা একশো চোদ্দ হওয়া উচিত রব্বুল আলহমিন যেন আমাদের এই আবধারটা পূর্ণ করেছেন রব্বুল আলমিন সুরা তো তাওবাতে বিসমিল্লাহ রহমান রাহিম দেননি কিন্তু ডাইরেক্ট আয়াত হিসেবে আয়াত সুরার ভিতরে তা হল সুলেমান আলী হিসাল সালামের ঐতিহাসিক চিঠি যা তিনি বিলকিস কে লিখেছিলেন সাবার রানী বিলকিস কে লিখতে গিয়ে তিনি লিখেছিলেন বিসমিল্লাহ রাহমান রাহিম আর সাবার রানি বিলকিস হুদহুদ পাখির মাধ্যমে প্রাপ্ত চিঠি তার পরিষদের সামনে যখন পাঠ করছিল তখন সে বলছিল ইন্নাহু মিন সুলাইমান। আমি একটি সম্মানিত চিঠি প্রাপ্ত হয়েছি আর এই চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে ও ইনাহু বিসমিল্লাহ রাহমাদ রাহিম আর চিঠিটা শুরু হয়েছে পরম দাতা আর দয়ালু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 দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাহ আল্লাহ তাওহেদ জানার জন্য দেখুন मंगलवार और शुक्रवार रत एगारोट्रचार सकाल दस टाय बांगजे जटिलता कमाते समस्या समाज के शांतिपूर्ण समाज रूपान्त करा चाहिए जीवन बहु समस्त समाधान दिन मसाय पर সফলতা হয় না সমৃদ্ধি হয় না বরকত হয় না লেজ কাটা বরকত শূন্য হয়ে পড়ে এসে তিনি সুন্দর করে বলেছেন প্রত্যেকটি কাজ হওয়ার জন্য আমরা সবকিছু করি না অথচ সকল কাজে রব্বুল আলমিনের নাম নেওয়া উচিত আর না হয় শয়তান সংযুক্ত হয় সম্পৃক্ত হয় আর বিশেষত যদি তা কোনো প্রাণী জবাই করা হয় अल्लाहर नाम छाड़ा हम तो अवश्य कभी रागुना हराम प्रसंगत एक विषय सवार दृष्टि आकर्षण शयतान केम पर्यटन आवेदन अनुजाँ जीवन के लम्बा कर दिए शयतान मानुषमी शराा उपिर दिए जख चलते आलमी दुई टी आवेदन मंजूर कर मानुषे धन सम्पद उपार्जने एमक सन्तान उत्पादने अंश निकुम শারিক হুম ফিল আমদে শরিক হয় ওয়ালাউলাদ এবং সন্তান জন্মতেও সুতরাং কেবল মস করা আর সবকিছুকেই হালকা মনে করা উচিত নয় রং তামাশার জন্যই সবকিছু নয় সকল কাজের শুরুতে রব্বুলে আলমিনের নাম নেওয়া উচিত না হয়তো শয়তান অংশ নেই আর যে সকল সন্তান উৎপাদনে শয়তান অংশ নেই ওরা সাক্ষাৎ শয়তান হয়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 অন্য কারোর নামে যদি করা হয় বলেছেন অন্য কারো নামে যা জবে এক নম্বর তিনি মৃত চতুষ পর্যন্ত হারাম করেছেন রক্ত হারাম করেছেন শুকুরের হারাম করেছেন শুকুরের আপাদমস্তক সবকিছু হারাম আর চতুর্থ ছাড়া অন্য কারো নামে করা হয় তবে সেবনের জিনিস তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে হারাম কারো নামে করা। বন্ধুগণ আজকে আমাদের সমাজে বিভিন্নভাবে রব্যুল আলমিন ছাড়া অন্যের নামে জবেও হচ্ছে এক নাম্বার যদি বলি সাধারণভাবে প্রকাশ্যে কুরবানি মায়ের নামে কুরবানি আমার নামে কোরবানি স্ত্রীর নামে কোরবানি নামে বলি এইভাবে যে নামে বলি বন্ধু জেনে উচিত রব্বুল আলমিন ছাড়া অন্য কারো নামে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 এমন শব্দ ব্যবহার করতে আলম নিষেধ করেছেন উদ্ভ্রান্ত পাগল বিকৃত উচ্চারণে রসুলকে মস্করা করার জন্য ব্যবহার করত আর রাখাল গরু ছাগলের রাখাল মানুষের রাখাল একই এইভাবে শব্দগত ভাবে ভালোবাসায় ব্যবহার এবং চেতনায় ব্যবহার চেতনায় ব্যবহার করতো রায় না তোমরা কখনো রসুল সালাজ রাই বলো না হে আমাদের রাই এভাবে বলো না বর একটি শব্দ বাদ দিয়ে প্রয়োজনে দুইটি শব্দ বলো অকুলা ওয়াসমা বল হে রসুল আমাদের দিকে তাকান আর আমাদের কথা শুনুন একটা শব্দ বাদ দিয়ে দুইটা শব্দ সুতরাং ওর আনাল কেরিমের দলিলেই এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দের মাধ্যমে অন্যায় প্রতিষ্ঠিত হয় হারামের গন্ধ থাকে তো বাবার নামে কুরবানি বলবেন কেন নাম তো হবে আল্লাহ আলার হয়তো নিয়ত রেখেছেন আল্লাহর নামেই বাবার পক্ষে কিন্তু না বন্ধু আল্লাহ বলি नाम शब्द केवल आल्लर जेने व्यवहार कर नामे बाबार पक्षे आल्लर नामे दादार पक्षे आल्लर नामे भाईर पक्षे आल्लर नामे पक्षे कारण जब्ही अकबर सूतरा आज कुरबानी दी गीदे कुरबानी दीते गए नाम कविरा गुणा लिप्त हो অনেকের নিয়ত তাই অনেকে বলবেন নিয়ত আল্লাহর নামে মুখে উচ্চারণে ভুলে বলে ফেললাম বাবার নামে নামে আর গিয়ে বলে ফেলেছে আল্লাহ যদি আর মাফ করলে আমাদের কারো কিছু করার নাই তবে স্পষ্টত এমন অপরাধ না করা উচিত কিন্তু দুর্ভাগ্য অনেকে রয়েছে এমন যে মুখেও বলে নামে হৃদয়ে নিয়ত হলো নামে শুধু তাই না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 কেবল আল্লাহর নামে হবে পক্ষে কারণ কুরবানি যার উপরে ও হয় সে তার নিজের পক্ষ থেকে কোরবানি দেবে কুরবানি যার উপর ও হয় সে তার মা বাবার পক্ষে ভাই বোনের পক্ষে ছেলেমেয়ের পক্ষে পরিবারের পক্ষে দেবে নাম হবে কেবল আল্লাহ সুফাহা হতা অন্য কারো নামে নয় সুতরাং সাবধান আল্লাহ হদায়ত নুন দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ বন্ধু রব্বুল আলমিন ছাড়া অন্যের নামে জবে হওয়ার বাস্তবতা আমাদের সমাজে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 এইভাবে বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন দান সদ্কা জীবিত আর বৃত এর নামে মানুষ দেয় সুতরাং কুর্বানি দিতে গিয়ে নিয়তে অথবা বাস্তবে কোনোভাবেই কারো নাম বলা যাবে না বলতে হবে পক্ষে দিতে হবে আল্লাহ আসান নামে দ্বিতীয়ত আমাদের সমাজে বিভিন্ন নামে আজ পশু পাখি বিভিন্ন বিষয়ে দান সদ্কা করা হচ্ছে বিশেষ করে জবাই করতে গিয়ে জীবিতা রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন সুতরাং আল্লাহ সফান ছাড়া অন্য কারো নামে জবেহ করা নয় বন্ধুগণ আমাদের সমাজে আর অনেক ভাবে রব্বুল আলমিনের নাম বাদ দিয়ে অন্য অনেক নাম উচ্চারিত হয় চবকিছু হবে কেবল আব্বা সাহা নামে বলতে হবে অমুকের পক্ষে বা অমুকের জন্য বন্ধুগণ রব্বুল আলমিন আমাদের সকলকে কেবল তারই নামে জবেহ করার তৌফিক দিন আর গুনা থেকে আমাদের সকলকে হেফাজত করুন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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দি বি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আর এ ফাইভ ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপি বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি 1 কোড 300083 সুইফট বি আই সি কোড আমি আপনারা দেখছেন